বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে এলো অনুপ্রাশের এবারের পরিবেশনা জাগতে হবে এলবামটিতে যারা কণ্ঠ দিয়েছেন ইয়াকুব হুসেন সোহান এনামুল কবির আবু বকর ইমতিয়াজ ওবাইদুল্লাহ, আবু নোমান শাহাদ হুসাইন হাসান ও মাহমুদুল হাসান যারা কথাগুলি সাজিয়েছেন এনামুল কবির ইয়াকুব হুসেন সোহান ও ওবাইদুল্লাহ। সঙ্গীত পরিচারণায় আব্দুল আহাজ সালমান সার্বিক দিক নির্দেশনায় শরীফ মাহমুদ সার্বিক সহযোগিতায় ইয়াকুব হুসেন সোহান নেসার আহমদ ইয়াসিন আহমাদ ও ইনামুল কবির প্রযোজনায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাশ পরিবেশনায় দেশাল বিডি আর উপস্থাপনায় ছিলাম আমি নসার আহমাদ